জীবনী শুরুতে আমরা সম্পর্কে জানতে চাই এবং প্রথমে আমরা জানবো উসমান রাজি উদ্দাহর ব্যক্তিত্ব এবং চরিত্র সম্পর্কে দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানব সেই হাদিসগুলো যেখানে উসমান রাজিদুল্লুর ফজিলত মর্যাদা বর্ণনা করা হয়েছে এবং তৃতীয় বা সব শেষে আমরা জানব উসমান রাজিদ উল্লানহুর বিরুদ্ধে যে অভিযোগগুলো পরবর্তীতে নিয়ে আসা হয়েছিল সেই সম্পর্কে অর্থাৎ এই ধারাবাহিকতা রক্ষা করার কারণ হচ্ছে যেন আমরা বুঝতে পারি যখন অভিযোগগুলো আমাদের সামনে আলোচনা করা হবে যে আসলেই এই অভিযোগগুলো বাস্তবসম্মত কিনা এগুলো এগুলোকে যুক্তিসঙ্গত কিনা যদি আমরা প্রথমে জানতে পারি উসমান রাজিদুল্লুর ব্যক্তিত্ব সম্পর্কে তখন আমরা বুঝতে পারব যে উসমান রাজি তুলো একজন উচ্চ ব্যক্তিত্বশীল ব্যক্তির সাথে এই অভিযোগগুলো আদৌ কিনা। তার পক্ষে সেগুলোকে আদৌ করা সম্ভব কিনা শুরু করছি তার নাম দিয়ে। নাম হচ্ছে ইবনে আহবান ইবিন আবুল আস ইবিন উমাইয়া ইবেন আব্দে শামস ইবেন আব্দ মানফ তিনি হচ্ছেন কুরাইশ বংশধরের একজন ব্যক্তি এবং বনি উমাইয়া গোত্র হতে তিনি জন্মেছিলেন আব্রাহার হস্তি বাহিনীর ঘটনার ছয় বছর পর অর্থাৎ তিনি আল্লাহ রসুল সাল্লা থেকে ছয় বছরের বয়সে ছোট ছিলেন এবং তার বংশলতিকা বা ফ্যামিলি ট্রি আল্লাহ রসুলামের বংশলতিকার সাথে গিয়ে মিলেছে আব্দ মানাফের সঙ্গে কারণ আমরা জানি আল্লাহ রসুল্লা নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসিম ইবনে আবদি মানাফ ইসলাম পূর্ব যুগে জাহিলিয়ার সময়ে উসমান রাজিউল্লানোর পরিবার ছিল খুবই সম্মানিত এবং মর্যাদা বান একটি পরিবার এবং তারা বেশ প্রভাবশালী ছিলেন উসমান রাজি তো দাদা উমাইয়া ইবনি আব্দেশামস তিনি ছিলেন কুরাশীদের মধ্যে বেশ বৃত্তশালী একজন ব্যক্তি ধনী ব্যক্তি পরবর্তীতে আমরা যখন দেখি অন্যান্য উমাইয়া খলিফা তারা নিজেদেরকে উমাইয়া বলে উমাইয়া বংশধর বলে পরিচয় দান করেন সেটা আসলে নির্দেশ করে উমাইয়া ইবনি আব্দে শামস দিকে তার পরিবারের আরেক ব্যক্তি অর্থাৎ উসমান রাজি ল পিতা আফান তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী এবং তার পিতা জাহিলি যুগে ইসলাম গ্রহণ করার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন উসমান আল্লুর মা তার মায়ের নাম হচ্ছে আরোয়া বিনতে খুরাইজ ইবনে রাবিয়া ইবনে হাবিব ইবনে আবদে শামস ইবনে আবদে মানাফ অর্থাৎ আবারও আমরা দেখতে পাচ্ছি তার মায়ের দিক থেকেও উসমান আল্লু হচ্ছেন আল্লাহ রসুল্লাহামের আত্মীয় এবং একই বংশের বংশধর এবং উসমান রাজিউদ্দুর নানি তিনি ছিলেন আল্লাহ রাসুলসাল্লা উসাল্লামের ফুপু উসমান রাজ্লানহর নানি তিনি পরিচিত উম্মু হাকিম নামে উম্মু হাকিম বিনতে আব্দুল মুতালিব ইবনে হাসিম অর্থাৎ উসমান রাজ মা তিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহামের কাজিন বা ফুপাতুবন উসমান রাজ মা তিনি ইসলাম কবুল করেন এবং তিনি বাইয়াত বা অঙ্গীকার প্রদান করেন আল্লাহ রসুল সাল্লা কাছে এবং পরবর্তীতে তিনি মদিনায় হিজরত করেছিলেন এবং সেখানে তিনি মুসলিম হিসেবে বসবাস করেন এবং উসমান রাজিয়তর খিলাফতকালে তিনি মদিনাতে মৃত্যুবরণ করেন আসুন উসমান রাজুতাহ নাম নিয়ে আরো কিছুটা আলোচনা করা যাক তার ছিল উপাধিক ইসলাম পূর্ব যুগে তিনি পরিচিত ছিলেন আবু আমর নামে ইসলাম গ্রহণ করার পর তিনি আল্লাহর আল্লাহ রসুলের কন্যা রুকাইয়াকে বিয়ে করেন এবং একজন পুত্র সন্তানের পিতা হলেন সন্তানের নাম ছিল আব্দুল্লাহ কাজেই তার আরেকটি নাম হচ্ছে আবু আবদুল্লাহ বা আবদুল্লার পিতা উসমান প্রথমে বিয়ে করেছিলেন রোকাইয়াকে যিনি আল্লাহ রাসুসামের কন্যা উভয় হলেন বাবা নামে কিছু বর্ণনায় বলা হয়েছে আবদুল্লাহ দুই বছর বয়সী মৃত্যুবরণ করেন আবার কেউ বলেছেন মৃত্যু সময় তার বয়স হয়েছিল ছয় বছর এবং ঘটনাটি ছিল যখন একটি মোরগ তার চোখে আঘাত করে ঠোকর মেরেছিল এবং এরপর সেখানে ক্ষত হয়ে যায় এবং এভাবেই বাচ্চাটি মৃত্যুবরণ করে উসমান এবং রুকাইয়া তারা ফিরে এলেন যখন তারা প্রথমে ইথিওপিয়া বা আবিসিনিয়াতে হিজরত করেছিলেন এরপর সেখান থেকে তারা ফিরে আসলেন এবং মক্কায় আসার পর তারা পুনরায় হিজরত করেন দ্বিতীয়বার হিজরত করে তারা গিয়েছিলেন মদিনাতে কাজেই আমরা দেখতে পাচ্ছি উসমান রায় তাহ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি দুই দুইবার আল্লাহ রাস্তায় সপরিবারে হিজরত করার মহান গৌরব অর্জন করেছিলেন প্রথমে ইথিওপিয়া আবিসিনিয়াতে এবং দ্বিতীয়বার মদিনাতে মদিনায় হিজরত করার পর রুকাইয়া আল্লাহ রাসুল সাল্লামের কন্যা তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন এবং সেই সময়টা ছিল বদর যুদ্ধের সময় তার স্ত্রীর অসুস্থতার কারণে ওসমান আলী লু তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি কারণ আল্লাহ রাসুল সাল্লাহাম তাকে উপদেশ দিয়েছিলেন তিনি যেন তার অসুস্থ স্ত্রীর সেবা শুশ্রুষা করেন এর মাধ্যমে তিনি তাদের সমান স্বভাব লাভ করবেন যারা সরাসরি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এমনকি গণিমতের অংশও তিনি লাভ করবেন যুদ্ধ হতে ফিরে এলে আল্লাহ রফুসাল্লা সাল্লাম উসমান রাজি উত্লানহকে তার প্রাপ্য গণিমতের মালও বন্টন করে দিয়েছিলেন যেন তিনি সরাসরি যোদ্ধা হিসেবেই বদরে যোগদান করেছিলেন এবং প্রসঙ্গত জেনে রাখা প্রয়োজন কথা আমরা সবাই জানি যে বদরের যুদ্ধে প্রথমত এটা আগে থেকেই যুদ্ধ হিসেবে কেউ জানতেন না সাহাবিরা মদিনা থেকে বের হয়েছিলেন একটি কাফেলার গতিরোধ করার জন্য একটি কাফেলার পথ আটকানোর জন্য তারা কোন যুদ্ধের জন্য আদিষ্ট ছিলেন না যুদ্ধের জন্য তাদেরকে বলাও হয়নি কারণ আগে থেকে কেউই জানতেন না যে কাফেলার গতিরোধ করার এই বিষয়টি এটা একটি যুদ্ধের রূপ নিতে যাচ্ছে এরপর যখন এক সময় মদিনার মুসলিমদের কাছে বদরে যুদ্ধের বিজয় সংবাদ এসে পৌঁছাল সংবাদদাতা ব্যক্তি মদিনায় গিয়ে দেখতে পেলেন উসমান রাজ্জিদানহ মদিনায় রুকাইয়া রাজিলত্নহার কবরের মাটি সমান করে দিচ্ছেন বদরযুদ্ধ পরবর্তী সময়ে হাফজার রদিহা ওমর আদিলহর কন্যা তার স্বামী হুনাইস তিনিও মারা গেলেন বদরিযুদ্ধে সুতরাং ওমর আদিলহর কন্যা তিনিও বিধবা অবস্থায় রয়েছেন এবং উসমান রাজিদুল্লনু তিনিও বিপত্নিক অবস্থায় আছেন এক্ষেত্রে ওমর রাদীতলাহ তিনি ওসমান রাজি উত্তাহুর কাছে আসলেন এবং তাকে প্রস্তাব দিলেন যে তিনি তার কন্যা হাফসাকে বিয়ে করতে রাজি আছেন কিনা ওসমান রাজি তিনি তাকে বললেন তিনি এই মুহূর্তে কাউকে বিয়ের কথা ভাবছেন না পরবর্তীতে ওমর তার বিধবা কন্যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন আবু বকরি তুলানোর কাছে আবু বকর আদি তুল্লান্ন এই প্রস্তাবের কোনো জবাব দিলেন না এতে ওমর আলী তোলাহ কিছুটা রেগে গেলেন এবং তিনি আল্লাহ রসুলামের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ করলেন আল্লাহ রাসুল সাল্লাহ তাকে বললেন হাফসা এমন কাউকে বিয়ে করতে যাচ্ছে যে উসমানের থেকে উত্তম এবং উসমানও এমন কাউকে বিয়ে করতে যাচ্ছে যে হাফসা হবে আর যে কারণে আগের দুজন হাফসাকে বিয়ে করতে অনাগ্রহ দেখিয়েছিলেন এর কারণ হচ্ছে তারা জানতেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তিনি ওমর রাজিজ্লানহ কন্যাকে বিয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন পরবর্তী ঘটনা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাফসাকে বিয়ে করলেন এবং উসমান রাজি স্লানহ তিনি বিয়ে করলেন আল্লাহ রাসুল সাল্লাহামের অপর আরেকজন কন্যা রাজি সালাহুর আরেকটি কুনিয়াত বা ডাকনাম হয়ে গেল জুন নুরাইন যার আক্ষরিক অনুবাদ হচ্ছে দুইটি আলো বহনকারী ব্যক্তি কারণ তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দুইজন কন্যাকে বিয়ে করেছিলেন প্রথম জনের মৃত্যুর পর দ্বিতীয় জনকে আলেমগন এই বিষয়টিতে মন্তব্য করেছেন তারা বলেন উসমান রাজিউদ্দা হচ্ছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি কোন আল্লাহ রসুলের কন্যা তিনি মৃত্যুবরণ করেন এরপর আল্লাহ রসুল সাল্লাম তিনি উসমান রাজিউদ্দ সম্পর্কে একটি মন্তব্য করেছেন এবং এক অসাধারণ মন্তব্য করেছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যদি আমার তৃতীয় কোন কন্যা থাকত তাহলে আমি তাকেও ওসমানের সাথে বিয়ে দিতাম এবং তিনি আরো বলেন আমি তার সাথে অর্থাৎ উসমানের সাথে কোনো বিয়েই দেয়নি যে ব্যাপারে আল্লাহর তরফ থেকে ওহী ছিল না এই মন্তব্যের পর ওসমান রুতান্ন সম্পর্কে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানার জন্য কিংবা তার মাহাত অনুধাবন করার জন্য আমাদের আর কোন সনদপত্র চারিত্রিক সমু বর্ণনা করছেন আল্লাহ যদি আমার চল্লিশ জন কন্যা সন্তান আমি তাদের সবাইকে একজনের পর একজন তোমার সাথে বিয়ে দিতাম যে পর্যন্ত না আর কেউ বাকি থাকে এর অর্থ হচ্ছে আল্লাহ রসুল্লাম যা বলছেন তা হল আমার যদি চল্লিশ জন কন্যা সন্তান থাকত আর তোমাকে বিয়ে দেওয়ার পর যখনই তাদের কেউ মৃত্যুবরণ করত তখন অপরজনকে আমি তোমার সাথে বিয়ে দিতাম এভাবে যতক্ষণ না একে একে সবাই মারা যায় বর্তমানে আমাদের সমাজে প্রচুর তরীতির সাথে এটা কিছুটা বিপরীত আমরা দেখতে পাই বর্তমানে যদি কোন একজন ব্যক্তি কোন পরিবারের কোনো কন্যাকে বিয়ে করে এবং পরবর্তীতে সেই কন্যা মারা যায় তখন ওই পরিবারের আর কেউ